বষাহ মোহম্মিল্লহি মিনোজ বিস মিলি রহমানি রহি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 আল্লাহ সুবাহন আহতার হক আদা করতে গেলে আল্লাহকে রব বলে মেনে নিতে হবে আর আমাদের পরিচয় হবে আমরা আল্লাহর বান্দা আল্লাহ দাস আল্লাহ সুবাহর গোলাম বলছিলাম এই যে সুরা ফুরকানের তেষট্টি থেকে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 তারাই আল্লাহ যদিও অনেক মুফাস এই প্রথম গুণটা হাওনা এখান থেকে শুরু করেছেন কিন্তু কোনো কোন দিন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 এই খালেক মকলুকের পরিচয় এখানে পরিদৃষ্ট হয় আল্লাহ এবং বান্দার মাসখানের এই দ্রুত্বের কারণে মোহাম্মদ রসুল্লাহ আলি সাল্লামের রেসালাতের সাক্ষ্য আমরা যখন দান করি তখন আমরা বলে থাকি শাহাদাতের কালেমা উচ্চারণ করতে গিয়ে আমরা কি পাঠ করেছি একটু লক্ষ্য করুন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 এর মধ্যেই রয়েছে জশ এর মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা যে সমস্ত এসেছেন তাদের পরিচয় দিতে কি আল্লাহ তাদেরকে বান্দা হিসাবে উল্লেখ করেছেন আল্লাহর বান্দা এই উল্লেখটাই মানুষের জন্য সবচেয়ে গৌরব উজ্জ্বল পরিচয় দেখুন সম্পর্কে আল্লাহ সুবহান বলছেন সেই বংশধর যাদেরকে আমি নু আলাই ইসলাম সাথে কিস্তিতে উঠিয়েছিলাম নৌকায় চড়িয়েছিলাম তাদের কথা স্মরণ করতে গিয়ে আল্লাহ নূহ আলী ইসলামের পরিচয় দিয়ে বলছেন নিশ্চয় নূ আলী ইসলাম ছিলেন আল্লাহ ফাঁকের এমন একজন বান্দা যিনি কৃতজ্ঞ বান্দা শকুর এত বড় একজন পয়গম্বারকে আল্লাহ সুবাহ পরিচয় দিচ্ছেন আবদান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 ফুলে গেছে এখান থেকে আপনার আগের গুণা পিছনের গুণা সব মাফ করে দিয়েছেন করিম সাল্ল আলী সাল্লাম বললেন আফালা কোনুর সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন এ পর্যায়ে আমরা সামান্য সময়ের জন্য ছোট্ট একটু বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আমরা আমাদের আলোচনার ধারাবাহিকতায় ফিরে আসবো আলাইকুম আমি জানি আপনারা দেখছেন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 शुक्रवार थे सम्प्रचार सकाल साढ़े सतटिब्लाबने अब्बास रसुल्लाह सल्लाम स्वास्थ्य और अवसर এই দুটি অনুগ্রহের ব্যাপার অধিকাংশ মানুষ অবহেলা করে সপ্তম খন্ড মন অধ্যায় সংখ্যা গড়ানো অধ্যায়ে কোরআনের দৃষ্টি কোরআনের দৃষ্টি একদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে ধুয়া পূর্ব দিক থেকে বের হবে ছেলে উঠে যাবে মূর্খতা বর্ষণ হবে পুরুষ কমে যাওয়া নারী বেশি হয়ে যাওয়া মানুষ নির্দ্বিধায় তার হত্যা করবে এ আমাদের অনেক লক্ষণ জানার জন্য দেখুন দর্শক শ্রোতা যে কথা বলছিলাম আমরা ইনসানে কামেল এই বিষয় ভিত্তিক আলোচনার চতুর্থ পর্বে আগে আমরা আপনাদেরকে বলছিলাম তিনি আল্লাহর মান্দা আইসার দিয়া আনহা বলছেন এ নবী এত কঠিন এ বাদ কেন করছেন আল্লাহ আপনার আগের গোনা পিছনের গুনা সব মাফ করে দিয়েছেন নবি বললেন আমি কি আল্লাহাকের শকর গুজার বান্দা হব না তাহলে কি বুঝলেন শকর গুজার বান্দা হতে চান যেমনটি আল্লাহ অন্যান্য উল্লেখ করেছিলেন ইব্রাহিম ইসহাক ইয়াকুব হিমসালিম তারা আল্লাহ আল্লাহাকের বান্দা ছিলেন এই বান্দা পরিচয়ে তারা যেমন ধন্য হয়েছেন হে আয়সা মিনীন আমিও পাকের বান্দা হয়ে আমি আমার জীবনকে সুসমামণ্ডিত করতে চাই আমি আমার জীবনকে সফল করতে চাই আল্লাহ তাহলে আমাকে এই পৃথিবীর মাটিতে প্রেরণ করেছেন আমাকে দান করেছেন এটা আল্লাহ এটা আল্লাহ ফাকের বড় নিয়ামত আল্লাহ বলছেন যদি এই নেয়ামতের শকর গোজার তোমরা করতে পারো যদি তোমরা আমার নিয়ামতের শকর গোজার করো যদি তোমরা আমার নিয়ামতের প্রতিজ্ঞ হও আমি তোমাদের আরো বেশি বেশি করে দান করব দেখেন আল্লাহলি বিকুলি করছেন তিনি সালাদ দীর্ঘ সময় ধরে আদায় করছেন হজরতে আবদুল্লাহ আল্লাহ বলছেন একদিন যে রাসমুলের পাশে আমি এই রাতের সালাতে একদিন দাঁড়িয়ে গেলাম এমন একটা বিপদে পড়ে গেলাম হে সুদিমন্ডলী যদি সালাত একটি সুন্দর কাজ না হতো রাজমুলের পাশ থেকে সালাত থেকে বের হয়ে আসা অধিক মন্দ কাজ বলে আমার কাছে বিবেচিত না হতো তাহলে আমি নবীজির পাশ থেকে বেরিয়ে আসতাম আমি সালাতে দাঁড়াতাম না কিন্তু আমি সালার থেকে বিরত হবো এটা আমার কাছে খুবই অপছন্দ ছিল একটার পর একটা ছোরা পাঠ করতে করতে তিনি চার নম্বর যখন শেষ করলেন তখন তিনি রুকু করলেন আমি আর দাঁড়াতে পারছিলাম না আমার মনে হচ্ছিল আমার সমস্ত দেহ অসল হয়ে আসছে সমস্ত ইন্দ্রিয় শিথিল হয়ে আসছে আমি না হয় সালাত থেকে বেরিয়ে গিয়ে আবার শুয়ে পড়ি এরকম একটা ধারণা আমার মনের ভিতরে বারবার কুকি মেরে যাচ্ছিল কিন্তু আমি সালাদ থেকে বিরত হতে পারিনি যেহেতু নবীজির পাশের সালাত থেকে কেমনে বেরিয়ে আস সুপ্রিয় দর্শক শ্রোতা তাহলে আমরা বিচার করতে পারি যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম রাতের সালাতের ব্যাপারে কত দীর্ঘ রুকু সিজদা, কেম তিনি করেছেন যেখানে তার পদযুগাল ফুলে গেছে তার পা ফুলে গিয়ে রস বেরোবার উপক্রম হয়েছে পক্ষান্তরে তার অবস্থাটা কেমন ছিল। মা ছিলা তার আগের গুণা পিছের গুণা আল্লাহ সব মাফ করে দিয়েছেন এটাই ছিল বিশ্বনবীর বৈশিষ্ট্য তারপরেও তিনি কি করলেন তিনি বললেন আমি আল্লাহর এবাদত বন্দি করার ব্যাপারে তোমাদের সবার চাইতে পারঙ্গম আর এবাদত বন্দি করার ব্যাপারে আল্লাহ সুবাহ আমি সব তারা আল্লাহর বান্দা এটাই হবে তাদের পরিচয় তাদের সায়নে স্বপ্নে আল্লাহকে খুশি করা আল্লাহ রব কথাটা তাদের জাগ্রত থাকবে তারা সার্বিক অবস্থায় আল্লাহর প্রভুত্বকে মেনে নেবে। আল্লাহর দাস হিসাবে নিজের দীনতা নিজের হীনতা এবং আল্লাহ জন্য সুবাহাত বন্দেগিকে খালেজ করে করবেন আল্লাহ সুবাহ ব্যতীত অন্য কারো কাছে তারা আত্মসমর্পণ করবে না মাথা নত করবে না অন্য কারোর এবাদাতে তারা মশগুল হবে না হতে হবে একমাত্র আল্লাহ ছিল এটাই যে মানুষ হবে আল্লাহর বান্দা আর আল্লাহ হচ্ছেন বান্দার প্রতি পালক আর সৃষ্টির মাঝখানে এই বিশাল ব্যবধান রয়েছে সৃষ্টি আর স্রষ্টা কোনদিন সমকক্ষ হতে পারে না স্রষ্টা এমন হতে পারে না যে সৃষ্টি তাকে মাটির দ্বারা তৈরি করেছে নিজের হাত দিয়ে গড়েছে কথাটা কিন্তু আমাদের রাখতে হবে। তাই একাগ্র চিত্তে আল্লাহর ওয়াহাদানিয়াকে তিনি কবুল করে নিলেন এবং আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলেন দুনিয়াবাসীকে তিনি কথাটাই জানিয়ে দিলেন কুলু এই বিশ্বাস এই ধারণাটা যখন কোন মোমেন হৃদয়ের ভিতরে ঘনীভূত হবে যেমনটি নবীর মধ্যে হয়েছিল তখনই ওই মোমেন আল্লাহ সুবাহার বান্দা হিসাবে প্রতিষ্ঠা লাভ করবেন আল্লাহ সবাই তালার আব্দ হিসাবে স্বীকৃতি লাভ করবেন যেমনটি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ লাভ করেছিলেন সুতরাং সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের পদবী পৃথিবীর মাটিতে যাই থাকুক না কেন আমরা পদবিগত আবার সবাই সমান নই আমরা কেউ রাজা কেউ প্রজা কেউ আমির কেউ ফকির क्योंकि सूचित समाज व्यवस्था क्योंकि नहीं सब समान आल्लाज एक कवि আদম আলাই হাওয়া আর তাদের মা হচ্ছে হাওয়া এছাড়া আর কোনো পরিচয় নেই আদিতে গিয়ে এখানে সবাই মিশে যেতে হবে এই কবি বলছেন এ মর বুকে তুমি যে আমার ভাই কোনো তারতম্য নেই আল্লাপাকের বান্দা হিসাবে সকলেই সমান ওয়াল আর যখন আমরা বান্দা হিসাবে দেখব তখন এটা মানতেই হবে করলেও চলবে আবার ঘুমিয়ে গেলেও চলবে তিনি এবাদাতে সবাইকে অতিক্রম করে গেছেন তার মতো এবাদাত বন্দেগী কেউ করতে পারেনি আর অধূর ভবিষ্যতে কেম দিবস পর্যন্ত যেতে পারবে না কারণ সকলেই আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু রাসুলের কোনচে বেশি দেওয়া হয়েছে আর আমি সবচেয়েতে আল্লাহকে বেশি ভয় করি সেই নবী কি করলেন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 তাম সৃষ্টির জন্য মহান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামস্ত বিশ্বের জন্য রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত আজ সন্ধ্যা 5:30 এ বা 15:00 সম্প্রচার সকাল 6:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায় আল্লাহ আল্লাহ Saturday's provide In Britain we are